দর্শকী আমরা শুনছিলাম দায়ের বলি। আজকে আমরা আলোচনা করব দিনী বিষয়ে হস্তক্ষেপ সহ্য না করা দায়ীর একটা গুণ থাকবে সে সব ধৈর্যশীল অনেক কিছু হবে কিন্তু যখন ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে তখন দায়ী আর সেখানে ধৈর্য হারা হতে হবে সেখানে তিনি আর ধৈর্য রাখবেন না তিনি সেখানে সেটা সহ্য করতে পারবেন না এক্ষেত্রে রসুল্লাহ সাল্লি সাল্লাম যেহেতু আমাদের আদর্শ রসুল্লাহ সাল্লি আসাল্লাম তিনি যখন দিনের ব্যাপারে যদি কেউ কোন হস্তক্ষেপ করতো রসুল্লাহ আলী চেহারা রাগানিত হয়েছিল চেহারা লাল বর্ণের রূপ নিয়ে নিত রসুল সাল্লি হিসাল্লাম ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হতেন না যতক্ষণ পর্যন্ত ওইটার প্রতিকার না করতে। দর্শক আমরা যেহেতু রসুল সাল্লাই আমাদেরকে ফিট করতে হবে অনেক সময় দেখা যায় হক ইসলামের উপরে দিনের উপরে ব্যক্তি হস্তক্ষেপ করছে আর আমরা তাকে বাধা দিচ্ছি না কিছু বলছি না মনে করি এটা তাকা যা কথা বলে আমরা সেখানে সত্য প্রকাশ করতে চাই না এই এটা রসুল সিফত যে আমি সব সহ্য করতে পারি কিন্তু দিনের ব্যাপারে আল্লাহ হুকুম ব্যাপারে কেউ হস্তক্ষেপ করবে কেউ সেখানে বাধা হবে আর সেখানে আমরা সহ্য করে নিব হতে পারে না জন্য আমরা দিনের ব্যাপারে সমস্যা হোক তখন আমরা যদি হস্তক্ষেপ করতে চাই অবশ্যই আমরা প্রতিবাদ করব অবশ্যই বাধা দিব এবং আমরা যতক্ষণ পর্যন্ত বাধা না প্রতিকার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বাধা দিয়েই যাবিন রসুল্লা সাল আলী বর্ণনা করতে গিয়ে বলেন রসুল সালামের সামনে যদি দিনের ব্যাপারে হস্তক্ষেপ করতেন হাকিম আহাদ তার চেহারাটাকে চিনা যেত না রসুল সাল্লাসালাম না এমন ভাবে তিনি রাগান্বিত হতেন এই আমরাও হক কোন দিনের ব্যাপারে হস্তক্ষেপ করলে আমরা সেখানে নীরব থাকবো না অবশ্যই বাধা দিব অবশ্যই আমরা তার প্রতিরোধ করবো আল্লাহ সব হতো আমাদেরকে দিনকে বুঝার রসুদাহের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করুন রসুদামের শির হয়ে আমাদেরকে চলার মানার তৌফিক দান করুন আলহামদুল্লাহ আলম আসসালাম